السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى أهله وصحابه أجمعين و بعد شمعين درشق بندو أمره الله سنوك والسلام إمام أبو جعفر طرح ورحمة الله وبركاته بيان اعتقاد أهل السنو والجماع أهل السنو والجماع كدر بنونا اكتب تير اكتير وانقشنية جهاني عمدر إمام كيامت تير علامة شمبر كيبولسن ونؤمنوا بأشتات س গত কয়েকটি পর্বে আমরা কেয়ামতের ছোটো ছোটো আলামতের কয়েকটি আলোচনা ছোটো ছোটো কয়েকটি আলামত আলোচনা করেছি আজকে ইনশাল ইনশাল্লাহ আরও কয়েকটি কেয়ামতের ছোটো আলামত আলোচনা করব এর মধ্যে গত পর্বে শুরু করেছিলাম যে রসোল্লা সাল্লা বলেছেন যে কেয়ামত সংগঠিত হওয়ার একটি আলামত কেয়ামতের একটি আলামত হচ্ছে মুসলিমদের সাথে তুর্কিদের যুদ্ধ হবে তুরস্ক তুর্কদের যুদ্ধ হবে তুর্ক বলতে বর্তমান তুরস্ক বুঝিয়েছি এরকম নয় বরং তুর্ক বলছে একটা বিরাট জাতি গোষ্ঠী যাদেরকে রসুল আসলাম কান্তুরা বলে সম্বোধন করেছেন এরা এদের তিনি বিভিন্ন রকমের শেফা সিফাত বা গুণাগুণ বর্ণনা করেছেন সেগুলো যদি আমরা দেখি তাহলে বলতে বুঝতে পারি এটা যে বিরাট গোষ্ঠী মুসলিমদের মুসলিমদের খাতে তারা এসে একত্রিত হয়েছিল এই গোষ্ঠীগুলো বিশ্রাম গ্রহণ করেছিল এবং তাদের হাতে অনেক অনেক ঘটনা ঘটে গিয়েছিল রসুল্লাহ সাল্লাম এদের থেকে সাবধান করতে বলেছেন এবং তাদের সাথে যুদ্ধ না করতে বলেছেন এই বিষয় আমরা হাদিসে পাই রসুল্লা সাল্লা হাদিসে দেখা যায় যে মুসলিমরা এই যুদ্ধে তাদের সাথে যুদ্ধ লিপ্ত হবে এবং তারাই একসময় বিভিন্ন কিছুর মালিক হয়ে যাবে বলে রসুল ইসলাম ভবিষ্যৎবাণী করেছেন এবং ইবনাহাজি রহমতুল্লাহ আলী বলেন যে ধীরে ধীরে মুসলিমরা যখন তাদের যুদ্ধ যুদ্ধ যুদ্ধ হিসাবে তাদেরকে নিয়ে আসলো তুর্কিদের নিয়ে আসলো বিশেষ করে মতের সেনাবাহিনীর লোকেরা তারপরে এরা যখন তারা তুরস্কের লোকদেরকে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া আরম্ভ করল এবং সবুক তগিন সেলজুক খাওয়ার এরা যখন ধীরে ধীরে মুসলিম সাম্রাজ্যের অধিপতি আরম্ভ আরম্ভ করল এবং মিশর হেজাজ শাম এগুলি দখল করতে আরম্ভ করলো তখন এই তুরস্কেরা ধীরে ধীরে আস্তে আস্তে ক্ষমতায় চলে আসলো এই অবস্থা চলতে থাকলো এমন কি ধীরে ধীরে তারা মুসলিমদের বিভিন্ন এলাকা পুরোটাই দখল করে নিল সবশেষে তাঁতারের এসে দখল করলো চেঙ্গিস খান সিত্তমিয়া সিদ্ধ খামসিন ছয়শো ছাপ্পান্ন হিজড়িতে বাগদাদ ধ্বংস করল এই সবই এরা যারা যারা আক্রমণ করেছে সবই ছিল তুর্ক এদেরকে কেউ কেউ চাকতাই তুর্ক বলতো কেউবা বা তাদেরকে বলতো যে এরা মরুভূমির লোক এদেরকে বিভিন্ন রকমের নাম দিত কিন্তু এরা সবাই জাতিতে ছিল তুর্ক এই জন্য এই রসল আসালামে ভবিষ্যৎবাণী সংঘটি হয়ে গেছে ইমাম রহমতুল বলেন যে এদের মধ্যে সর্বশেষ যে ব্যক্তি আসছে সে হচ্ছে তৈমুল্লাং তৈমুল্লিং তৈমুল্ল এই ঘটনা ঘটিয়েছে এবং সে আরচ এর চেয়ে মারাত্মক ঘটনা ঘটে সেই সে ভারতবর্ষ পর্যন্ত তার রাজ্য বিস্তার করতে সক্ষম হয়েছে সেও ছিল তুর্কি অর্থাৎ এই একই জাতিগোষ্ঠীর লোক যারা মুসলিমদের বিভিন্ন দেশ বিভিন্ন এলাকা দখল করে মুসলিমদের উপর আক্রমণ করেছে আল্লাহতারা তাদের দ্বারা অনেক ভালো কিছুও পরবর্তীতে সংগঠিত করেছেন এই মুঘলরা সারা দুনিয়াতে প্রথমে ফেতনা ফাসাদ বইয়ে দিয়েছিল বরং তারা ধ্বংসের সর্বশেষ পর্যায়ে পর্যন্ত নিয়ে গেছে বাগদাদকে তারা ধ্বংস করেছে এবং খাওয়ার দিন শাহ রাজত্বকে তারা ধ্বংস করেছে শেষ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ হয়েছে রসুল্লাহ সাল্লাই তাদের সাথে যুদ্ধ হওয়ার ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গেছেন রসুল্লাহ সাল্লাহাম এদের সাথে যুদ্ধ হওয়ার ভবিষ্যৎবাণী করে গেছেন এমনকি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ও তা ইদ উনিন খাই আসে আসাদিম কারাহিয়ত লেহাদেহাদ তাদের মধ্যে যারা সবচেয়ে বেশি এই দিনকে অপছন্দ করত তাদেরকে তুমি ভালো হিসাবে তারা একসময় ইসলাম গ্রহণ করবে হাত্তা কাফি অন্যাস ও মায়া জুন খেয়ারমুল জাহিলিয়াতে খেয়ারমফুল ইসলাম মানুষ খনিজ সম্পদের মতো জাহিলিয়াতে যারা ভালো ইসলামে তারা ভালো অর্থাৎ এদের মধ্যে যারা এই তুর্কি জাতি যারা ছিল এরা যত বেশি ইসলামে প্রবেশ করেছে প্রথম প্রথম যে উদ্দেশ্যে হোক না কেন অথবা আক্রমণ করেছে পরবর্তী দে্লাহ তালা ইসলামে বিরাট খেদমত আঞ্জাম দিয়েছেন এটাই ছিল হ্যাঁ এই তুরস্কের সাথে তুরস্ক কথা হল তুর্কদের যুদ্ধ হবে এই কথাটাই রসুল্লাহাম বলেছেন সেটা আমরা আবারও বলছি বর্তমান তুর্ক উদ্দেশ্য নয় বরং এই পূর্ণ এলাকা পুরো এলাকাটাই উদ্দেশ্য যারা একই জ্ঞাতি গোষ্ঠী মোগল যারা ছিল যাদের সাথে শেখ হোসেন রহমতুল্লাহ আলাই যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন সুলতান মাহমুদ কোতরাদের সাথে যুদ্ধ করেছেন এবং যাদের মুসলিমরা অনেকদিন পর্যন্ত যাদের সাথে যুদ্ধে লিপ্ত ছিল এদের এই উদ্দেশ্য এবং এরাই বহু মানুষকে হত্যা করেছে পরবর্তীতে এরাই আবার ইসলামের সেবক হিসাবে বিভিন্ন জায়গায় তাদেরকে দেখা গেছে আল্লাহ তালা তাদেরকে সেই জন্য কবুল করেছেন রসুল্লাহাম ভবিষ্যৎবাণী অনুসারে এই দশম এই দশম এই ভবিষ্যৎবাণী যেটাকে আমাদের আলামত হিসাবে রসুল্লাহসাল্লাম বলেছেন সেটাও সংঘটিত হয়ে গেছে এগারোতম যে কেয়ামতের আলামত সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত তোমরা খুজ এবং কেরমায়না লোকদের অনারবদের সাথে যুদ্ধ না করবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না এই যুদ্ধ সংগঠিত হয়ে গেছে এই যুদ্ধ সংগঠিত হয়ে গেছে বিভিন্ন সময়ে এই এলাকা বর্তমানে মুসলিমদের মুসলিমদের আধিপত্য রয়েছে মুসলিমদের এলাকা মুসলিম দেশ হিসাবে বিবেচিত এইটা যুদ্ধ হওয়া এটাও কি আমাদের আলহামদিন হিসেবে আমাদের জন্য ঘোষণা করেছেন এমনকি রসুল্লাহ সাল্লাহ আসলাম এদের যেই চেহারা বলেছেন সেখানে বলেছেন যে ফোৎসাল অনুপ তাদের নাক হবে চেপটা সেগাল আয়ন তাদের চোখ হবে ছোট এবং কান্না উজু আহমেদ জানাল মত রাখা তাদের চেয়ারাও হবে যেন ঢালের মতো চ্যাপটা ধরনের ঢালের মতো চেয়ারা হবে না আলো মোশেয়ার তাদের জুতো হবে পশমের এটাও রসোল্লাহ সাল্লাহ ইসলাম ঘোষণা করেছেন এরা এবং তুর্কির এক নয় ভিন্ন জাতি দুটো ভিন্ন ভবিষ্যৎবাণীরওসোল্লাহ সাল্লা করেছেন এটা সংগঠিত হয়ে গেছে এর পূর্বেই এজন্য এটা রসুল্লাহ আসলাম আরেকটি হাদিসে أم رفعي جهانا رسول الله صلى الله عليه وسلم يشكوا أن يملا الله عز وجل عيديةكم عجم ثم يكونون أسدا لا يفرون فيقتلون مقاتلتكم মোকাতিলা তেকুম ওইয়া করুণা ফাইয় যে এমন একটা অবস্থা আসবে পূর্ণ করে দেবেন তোমাদের হাতকে আজম অনারবদের দ্বারা অর্থাৎ অনারবরা ইসলাম গ্রহণ করবে সুমাইয়া করুন আসাদান তারা এরপরে এমন সিংহ হবে আয়া ফেরুন যে তারা কখনও যুদ্ধের ময়দান থেকে পালাবে না ভাই অক তুলুন মোকাতিলা তেকুম তোমাদের যোদ্ধাদের তারা যুদ্ধ করবে ওইয়া করুনা ফাই এখন এবং তোমরা যুদ্ধ না করে যেটা পেতে যে ভাই সেটা তারা খাবে অর্থাৎ তারা যুদ্ধ করবে তারা যুদ্ধ করে মুসলিম ইসলাম মুসলিম ও ইসলামদের খ্যাদমত করবে এবং সারা দুনিয়াতে ইসলামকে প্রচার প্রসার করবে এবং ফাইয়ের অধিকারী তারাই হয়ে যাবে আরবরা তখন থাকবে না কারণ তারা যুদ্ধে তখন যুদ্ধ থেকে পিসপা হয়ে যাবে রসুল্লাহ ইসলামের এই হাদিসটিটা বর্তমান সময়ের জন্য উপযুক্ত বর্তমানে অনেক অনারবরা ইসলামের খ্যাদমত করছে এবং এর আগেও অনেকে ইসলামের খ্যাদমত করেছে বিশেষ করে যারা তুরু ওসমানী খেলাফত যারা ছিল তারাও মুসলিম বিশ্বের বিভিন্ন মুসলিম বিশ্বকে প্রচার প্রসার করেছে এমনকি ইউরোপ পর্যন্ত নিয়ে গিয়েছে এবং তাদের দ্বারে আল্লাহ তালা কনস্টান্টিনোফল বিজয় রসুল্লাহ আসলাম যে ভবিষ্যৎবাণী ছিল সেটাকে পূর্ণ করেছেন এই অন্য একটি হাদিসে দেখা যায় রসুল্লাহ সাল্লাহ আসলাম একই কথা বলেছেন তিনি বলেছেন ইউ সিখসুরাফি কুমুল মিন আল আজম আসাদুল্লাহ ইয়াফের রুম হ্যাঁ চিরেই এমন অবস্থা হবে যে তোমাদের মধ্যে অনারবরা আসবে এবং তারা সিংহের মতো হবে সাহসের দিক থেকে লাফের তারা পালাবে না অর্থাৎ যুদ্ধ করবে ওই এক তুলনা মোকাত এখন তোমাদের যুদ্ধাদের সাথে তারা যুদ্ধ করবে ওইয়া কুলনাফাই এখন এবং তোমাদের সম্পদ তারা ভোগ করবে কারণ তারা তখন যুদ্ধ করবে যে যুদ্ধ যুদ্ধের মাধ্যমে প্রাপ্ত সম্পদ তারা তাদের হস্তগত হবে এবং তারা সেটাকে যথাযথ প্রপার ইউটিলাইজ করতে পারবে এর দ্বারা বোঝা যাচ্ছে যে এটা কেমতের একটি আলামত অপেক্ষা করো রসুল্লাহাম জিজ্ঞাসা করা হয়েছিল কে ভাইয়ের দা তুহা কিয়ামত আমানত কিভাবে নষ্ট হবে রসুল জিজ্ঞাসা করা হয়েছিল রসুল তখন বলেছিলেন ইজা উসনেজাল আমরু ইহলি ফান্তরী শাহ যখন কোনো বিষয়ে যখন তার যোগ্যতা নাই তার উপরে ন্যাস্ত করা হয় তখন তুমি কেয়ামতের কে আমতের অপেক্ষা করো যা যোগ্যতা নেই এমন জিনিস এমন এমন যে যখন জিনিসকে দায়িত্ব দেওয়া হয় তখন কেয়ামতের কেয়ামতের আলামত হিসেবে বিবেচিত হবে রসোল্লাহিসাম আমানতের বিষয়টি গুরুত্ব দিয়েছেন কারণ আমানত হাদিসে আসছে রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন যে কিছু মানুষের অন্তরে আমানত নাজিল হয়েছে এমন একটা সময় আসবে যে মানুষ ঘুমাবে ঘুমা তারপর আমানত নাজিল হওয়ার পরে সলাদ সং এগুলি তাদের আমানতকে বাড়িয়ে দিয়েছে কোরআন তাদের আমানত বাড়িয়ে দিয়েছে কিন্তু এমন একটা সময় আসবে তারা ঘুমাবে ঘুম থেকে উঠে দেখবে তাদের অন্তরে আমানতে আমানত নেই বরং চিহ্ন পড়ে আছে তারপর আবার ঘুমাবে তারপর দেখবে ঘুম থেকে উঠে দেখবে আমানতের সে চিহ্ন বাকি নেয় সামান্য কিছু অংশ বাকি আছে এ সবই বুঝাচ্ছে যে আমানত কিছু মানুষের অন্তরে আল্লাহতালা ঢেলে দিয়েছে সে আমানত মানুষের অন্তর থেকে চলে যাবে বহু মানুষ আমানতহীন হবে এটা আমানত চলে যাওয়া এটা কে আমতের একটি আলামত আলামতের মধ্যে এটাও যে যোগ্যতা যার নেই তাকে নিয়োগ দেয়া হবে বর্তমান সময় এটা একটি বিরাট চ্যালেঞ্জ হিসেবে দেখা যায় যে ঘুষ খেয়ে দেখা যায় মানুষকে নিয়োগ দেয়া হচ্ছে যোগ্যতা নেয় তাকে সেই পদে বসানো হচ্ছে এসবই কিন্তু কেয়ামতের আলামত কেয়ামতের আলামত হিসেবে বিবেচিত যে যার ব্যাপারে সোল্লা সাল্লা বলেছেন জিয়াউল আমানা আমানত বিনষ্ট হওয়া কারণ প্রত্যেকটি প্রত্যেকটি চাকুরি একটি আমানত ইন্ ইনাহা হাসনারা দাম ই আমল কি হাস্তা তুলার দাম আবহরারা এই চাকরি হচ্ছে একটি আমানত এবং কি দিন সেটা আফসুস এবং সে লজ্জার কারণ হবে এই আমি চাই না তুমি দুজনের মধ্যে বিচার করো সত্তাধিকারী তাদের কাছে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে এই জন্য কেউ যদি ঘুষ খেয়ে অথবা কোন রকমের গ্রহণ করে অথবা প্রভাবিত হয়ে যোগ্য যোগ্য লোককে না দিয়ে অযোগ্য লোককে কোনো চাকরিতে বসানো হয় বা কোথাও চাকরি দেয়া হয় কোন দায়িত্ব দেওয়া হয় সেটা হবে এবং ভবিষ্যৎ যাতে করে এই কেয়ামতের আলামত এই খারাপ আলামত থেকে আমরা নিজেদের সুরক্ষা করতে পারি কেয়ামতের আলামতের তম যে আলামত আমরা বলি যে হাদিসে আসছে হচ্ছে কবদুল আলম ওয়া জহরুল জাহাল আলেম উঠে যাওয়া এবং মূর্খতা প্রসার লাভ করা মূর্খতা প্রসার লাভ করা এলে উঠে যাওয়ার বিষয়ে এখানে হাদিস হার্সে রসুল্লাহ সাল্লাম বলেছেন বুখারি মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে আনাস উদ্দিন বলেন রসুল্লাহাম বলেছেন মিনা ফায়াল জেহাল যে কে আমাদের আলামতের মধ্যে এটিও যে আলেম উঠে যাবে এবং জাহাল মূর্খতা দুনিয়া ছেয়ে যাবে এবং বখারি বর্ণনা করেন শাকিক রাজিয়ালু থেকে যে তিনি শাকিক রহমতুল্লাহ বলেন তিনি বলেন ক আলা কুন্তু মা আবদুল্লাহ আসা আমি আবদুল্লাহ আবুসা যখন সাথে ছিলাম ফল তারা দুজন বললেন ক আআাল নবী সাল স্লাহাল বলেছেন কিয়ামতের আগে কিছুদিন আসবে যেগুলোতে আমানত যেগুলোতে মানুষের আইল মূর্খতা মূর্খতা নামিয়ে দেয়া হবে এবং উঠিয়ে আইমা হবে অন্য এক হাদিস আবহাওয়া মুসিম এসেছে রসুল্লাহ বলেছেন ইয়তর আবুজ্জামান সময় নিকটবর্তী হবে ও ওয়ুক বাদুল আইল আইলমকে উঠিয়ে নেয়া হবে ও ওয়ত অতাজহারুল ফিতান এবং ফিতনা প্রসার প্রসার হবে ওইল কাস মানুষের ভিতরে মানুষের ভিতরে কৃফণতা ঢেলে দেওয়া হবে ওয়ুক সুরহার মানুষের ভিতরে হত্যা হত্যা যাবে যেগুলো বলা হয়েছে এর মধ্যে যেগুলি বলা হয়েছে তার মধ্যে যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি এখানে আমাদের জন্য জরুরি সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লাম বলেছেন ওয়ুক বাদুল আলম আলেম গ্রহণ করে নেওয়া হবে কব্জো করা হবে আমরা বিস্তারিত রূপ দেখি হাদিসে বলেছেন ইতান ইন্তজমাস আল্লাহ তালা কোনো মানুষ থেকে দুনিয়া মানুষ থেকে মানুষদের থেকে আলেমকে এভাবে টেনে উঠাবে না বরং যারা আলেম তাদেরকে আল্লাহ তালা মৃত্যু দেবেন মৃত্যু দেওয়ার পরে তখন মানুষ বাকি থাকবে শুধু জাহেলরা জাহেলদেরকে প্রশ্ন করা হবে জাহেলরা তখন সেটার উত্তর দেবে তখন নিজেরাও পদভস্ট হবে নিজের পদভষ্ট করবে এটাই হচ্ছে নমুনা অর্থাৎ আলম উঠিয়ে দেওয়া হচ্ছে সে আলেমের আলেমকে উঠিয়ে নেয়া আলেমকে উঠিয়ে নেয়া এখানে একটি জিনিস স্পষ্ট থাকা উচিত হচ্ছে এই আয়েম দ্বারা দুনিয়া বি কোনো জ্ঞানের কথা উদ্দেশ্য নয় এই আয়েলম দ্বারা উদ্দেশ্য হচ্ছে কারণ দুনিয়ার জ্ঞানে মানুষ অনেক বেশি অগ্রগামী অগ্রগামী হবে এটা কোরআনে কারিমে আল্লাহ তাহলে ইঙ্গিত করেছেন তিনি বলেছেন হায়াতি দুনিয়া ও হুম আনিল আখরাত হুম দুনিয়ার জ্ঞান অনেক বাড়বে কিন্তু দিনের জ্ঞান কমে যাবে বর্তমান বিশ্বে দিনের জ্ঞান কেউ পড়তে চায় না পড়াতে চায় না এবং এটার বিরুদ্ধে মানুষ লেগে গেছে মনে হয় যেন এটাই হচ্ছে সবচেয়ে দোষের বিষয় বরং অনেকে বাহাদুরি করে বলে তারা দিন থেকে মানুষকে বের করতে পেরেছে নওয়জবুল্লাহমিন্দ আলি এ হচ্ছে আমাদের এইটা আঁকি আমাদের একটি আলামত বরং দিনের জ্ঞান উঠে যাবে এটাই বাস্তব যে আলেমদেরকে উঠিয়ে দেওয়া হবে এবং দিনই কিতাব পড়া বন্ধ হয়ে যাবে দিনই দিনই দিন আলোচনা বন্ধ হয়ে যাবে দিন সম্পর্কে কথা বলতে মানুষ ভয় পাবে এটা হচ্ছে এই দিন উঠিয়ে দেওয়ার এবং আলেম উঠে যাওয়ার একটি নমুনা আর জাহাল ছে যার অর্থ হচ্ছে যে মানুষ দুনিয়ার দুনিয়ার অনেক কিছু জানবে কিন্তু তারা সত্যিকার দিন সম্পর্কে জানবে না এবং তারা এমন কাজ করবে যে কাজ সরিয়ে বিরোধী এবং তার সামান্যতম যে জিনিসগুলো ন্যূনতম একদিন ইমানের জন্য যারটুকু জরুরি এতটুকু দিনের ব্যাপারে তারা জানবে না না জানার কারণে তাদের যত বেশি জানুক না কেন তারা আসলে সত্যিকারের দিন থেকে গাভেল থাকার কারণে না জানার কারণে তারা আসলে জাহেল মূর্খ বলে বিবেচিত হবে যেই ঘটনাটি বর্তমান সময়ে ঘটছে যেই ধরনের অনাচার ঘটছে বিশ্বের বিভিন্ন দেশে এটা কিন্তু জাহাল কিছুই নয় সামান্যতম মানে মানুষ মনুষ্যত্ববোধ মানুষ দিক মানুষের কাছ থেকে চলে গেছে সামান্যতম দিনই যে তৎপরতা সেটাও মানুষের মানুষের মানুষের কাছে নেই তার অর্থ হচ্ছে যে মানুষ মানুষের আলমী যে আয়াল উঠে যাচ্ছে শরীয়তে দিনের আলম কোরআনের আলম হাদিসের আলম নভিদের রসুলদের যে আয়ম সেটা উঠে গেছে আর বাকি রয়েছে শয়তানি কর কারসাজি দুনিয়ার দুনিয়ার বিভিন্ন আয়াল যেগুলো দুনিয়ার বুকে মানুষের কাজে লাগবে সেগুলি রয়ে গেছে সেগুলো বাড়ছে কিন্তু দিনই আলম ধীরে ধীরে উঠে চলে যাচ্ছে এবং সেটার কারণও আমরা বলেছি যে দিন না পড়ানো এবং আলেমদের চলে যাওয়া এবং সত্যিকে আলেম তৈরি না হওয়া এসবে আমাদের একটি আলামত বলে রসুল্লা সাল্লা আমাদেরকে ভবিষ্যৎবাণ করে জানিয়ে দিয়েছেন এবং আমরা জেনেছি এবং এ ব্যাপারে আমাদের সাবধানও উচিত আমাদেরকে অবশ্যই দিনের দিকে ফিরে আসা উচিত এবং দিনই আলেম শিক্ষা করা উচিত এবং আলেমদের যথার্থ মর্যাদা দেওয়া উচিত নিজেদের সন্তানদেরকে আলেম বানানো উচিত দিন সম্পর্কে তাদের জ্ঞান দেওয়ার জন্য শ্রম সময় সবই ব্যয় করা উচিত एमक रसुल्ला विभिन्न हादीए पाव जाए रसुल्लाम कायम एम एक समय जो दुनिया बुके आल्ला नाम लोक थकबेना अर्थात आल्ला नाम ले जो मानस दिन सम्पर् जिन सम्पर् जाना ना तर आल्ला नाम क्यों निबे एखो अनेक समय आनेक मानु आने जगह देखा जाए जो आल्ला दिन सम्पर्के किस ही जानते चायना आल्लाह सम्पर्व जा दिन सम्पर्क तरह यह अवस्था बिराज कर सब दिन विमुख এবং দিনতে তারা চায় না এই দিন উঠে গেছে এটা কেয়ামতের একটি আলামত কেয়ামতের আরেকটি আলামত আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে হাদিস কাস্তাত আওয়ানুজালা যে পুলিশ বেড়ে যাওয়া এবং জোয়ালেমদের সাহায্যকারী বেড়ে যাওয়া এম আহমেদ বর্ণনা করেন আবু উমার আবু উমামা সুদাইব না জাদমকে বর্ণনা করেন তিনি বলেছেন ইয়াজ উম্মাফি আখের জামান রেজাল যে এই উম্মতের মধ্যে উম্মতের শেষের দিকে কিছু লোক আসবে আউকাল ইয়ুজুর রেহাজি আখরিস জমানার শেষে দিয়ে শেষ জমানায় এমন কিছু লোক বের হবে মারাহ সিয়া তাদের হাতে থাকবে লাঠি বা তাদের হাতে থাকবে মারার যন্ত্র যদি মানুষকে আপহার করে কানাহা আজনাউল বাকার মনে হয় যেন সেটা গরুর লেজের মতো গরুর লেজের মতো ইয়কদুলফি সাকাতিল্লা আল্লাহর গজ তারা আল্লাহর আল্লাহ তার ক্রোধে তারা বের হবে ওইয়ার হু না ফি গাদা বিহি এবং রাতও করবে রাত করবে তারা আল্লাহর গজবের ভিতরে কারণ তারা জালেমদের সহযোগী হবে আর জালেমদের সহযোগী হওয়া যায় নেই অর্থাৎ যারা নিজেদের বর্তমান সময় অনেকেই দেখা যায় পুলিশ বাহিনী বা বিভিন্ন আইনশৃঙ্খলা করা বাহিনী যারা নিজেরা ন্যায় অন্যায় না বুঝে যারা যারা আল্লাহর এবং তার রসুলের বিরুদ্ধে কথা বলে তাদের সহযোগী হচ্ছে ন্যায় অন্যায় না বুঝে যারা জালেম তাদের সহযোগী হচ্ছে এবং এটা শুধু অল্পনা অনেক বেশি পরিমাণেই এ বেশি পরিমাণে হওয়া এবং এদের এটাকে আমাদের একটি আলামত বলে রসুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন এমনকি তিনি বলেছেন যে তারা সকাল বিকাল করবে আল্লাহর গজবের ভিতরে অর্থাৎ তারা সময় আল্লাহ তাল গজব এবং লালের মধ্যে তাদের জীবন অতিবাহিত হবে অন্য হাদিসে ইসর্লা বলেছেন সায়কুমফি আখির জামান সোরতাতুন ইয়কদুলফি গদাবল্লাহ শের জমানায় একটা সময় আসবে যখন কিছু পুলিশ বাহিনী হবে আইন শৃঙ্খলা বাহিনী লোক থাকবে যারা আল্লাহর গজবের ভিতরে তারা দীবযাপন করবে আল্লাহর আল্লাহ ক্রদের ভিতরে তারা রাত্রি যা তুমি তাদের তাদের বিশেষ বন্ধুদের মধ্যে অন্তর্ভুক্ত হো না এভাবে এভাবে রসুল্লাহ অন্য একটি হাদিসে বলেছেন সিনফা নমিন আহল্না আল্লাহ আর রাহমা যাহার নামে দুটি গোষ্ঠী আছে যাদেরকে আমি দেখিনি তাদের মধ্যে এক গোষ্ঠীর কথা বলেছেন যাদের হাতে लाठी अथवा मारा प्रहार कर जंत्र जेगल गर लो ये बनान्यास ये बिहार नाच तर द्वारा मानुष के प्रहार कर এই পুলিশ বাহিনী যারা অতিরিক্ত পুলিশ বাহিনী যারা জালেমদের অত্যাচারী অত্যাচারী যারা তাদের সহযোগী এদের অন্যায় বিচার না করে তাদের সহযোগী তাদের সহযোগিতা করা এটা কিয়ামতের একটি আলামত বলে বিবেচিত হবে রসুল্লাহ এফে আমাদেরকে পূর্ব দিকে সাবধান করে গেছেন ইনশাআল্লাহ আরও কিছু কিয়ামত আলামত আমরা পরবর্তী কোন পরে আলোচনা করব ততক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন আলহামদুলিল্লাহ রব আল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ